এ সনদেয় তিনি বলেন তোমাদের কেউ যেন স্থির যা প্রবাহিত নয় এমন পানিতে কখনো পেশাব না করে সম্ভবত পরে সে আবার তাতে গোসল করবে